আলোচনা আজকের পর্ব শুরু হচ্ছে ইউসুফ আলাহিসের জীবনের এক নতুন অধ্যায়ের মাধ্যমে বংশে জন্মগ্রহণকারী সম্মানিত ইউসুফ আলাহিসাল্লাম ঘটনাচক্রে এখন কৃতদাস। কাফেলা যখন ইউসুফ কুড়িয়ে পেয়েছে এবং মিশরে বিক্রি করে দিয়েছে তখন তিনি সর্বোচ্চ ১৪ বছর বাইরের থেকেও কম বয়সে ছিলেন কারণ আমরা দেখতে পাই কাফেলার পানি সংগ্রাহক যখন ইসুফআ আলা আশ্চর্য হয়েছিলাম গুলাম শব্দের মাধ্যমে সর্বোচ্চ চোদ্দ বছর বা এর থেকেও কম বয়সের মানুষকে বোঝানো হয় এবং একই সাথে ইসুফ সালামকে কুয়ে নিক্ষিপ্ত করার পূর্বে ইয়াকুব আলাহ্লামের উক্তি আমার আশঙ্কা হয় তাকে বাঘে খেয়ে ফেলবে এটা থেকে আমরা বুঝতে পারি সেই সময় ইসুফ সালাম নাবালক বা গুলাম ছিলেন সুতরাং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 পূর্ণ যৌবনে চলে গেলে পূর্ণ যৌবন পেলে আমরা তখন আর বাংলাতেও তরুণ শব্দটা ব্যবহার করি না তখন আমরা যুবক শব্দ ব্যবহার করে থাকি কুরআনে আমরা দেখতে পাই আলোসুমা বলছেন বালাগা আশুদ্দাহু যখন সে পূর্ণ যৌবন প্রাপ্ত হল যখন সে পূর্ণ যৌবনে পৌঁছে গেল তখন তাকে প্রজ্ঞা এবং ইলম দান করলাম পূর্ণ যৌবন প্রাপ্তির বয়স যদি আমরা পঁচিশ বছর ধরি তাহলে যখন ইউসুফ আলাহিসের বয়স পঁচিশ হল তখন আজিজের স্ত্রীর বয়স চল্লিশের কাছাকাছি আজিজের স্ত্রী ইউসুফ আলাহিসামকে অশ্লীলতা এবং মন্দ কাজের দিকে আহ্বান করেছিল এবং এই উদ্দেশ্যে সে নিজেকে ইউসুফ আলাহিসামের সামনে নিবেদন করেছিল আলো সুমত বলছেন এবং দরজাগুলো বন্ধ করে দিল সেই মহিলা বলল ওকালত হাই তালাক চলে এসো সে বলল চলে এসো ইউসুফ আলাহিসাল্লামের সামনে সে নিজেকে সম্পূর্ণ ভাবে দিল সেই ইউসুফ আলাহিসাল্লামের সাথে জোর করে ব্যিজার করতে চাইছিল সেই মহিলা ইউসুফ আলাহামকে তার ঘরে নিয়ে গেল দরজা বন্ধ করে দিল এবং ইউসুফ আলাহিসের সামনে নিজেকে পেশ করল ইউসুফ আলাহিসের ইচ্ছার বিরুদ্ধে তার সাথে অন্যায় অশ্লীল কাজে লিপ্ত হতে চাইল ইউসুফ আলাহিস্লাম তিনি বললেন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 তার কামনা বাসনাকে ইউসুফ আলাহিসাম নিজেই মোকাবেলা করছেন না বরং সর্বপ্রথম তিনি আল্লাহ চেয়েছেন আমরা যখন বিভিন্ন যখন গুনাহের দিকে একটি অনুকূল পরিবেশ সৃষ্টি করে তাকে ডাকা হচ্ছে আহ্বান করা হচ্ছে ইউসুফ আলাহিসাম পরিপূর্ণভাবে আল্লাহ সম্পর্কে সচেতন তার মধ্যে তা বিদ্যমান তিনি আল্লাহ সহ কথা ভাবছেন প্রথমেই তিনি বলেছেন আল্লাহ আমাকে রক্ষা করুন প্রথমই তিনি ভেবেছেন আল্লাহর কথা দুই নম্বর ইউসুফ আলাহিসাম ভাবছেন আজিজের কথা কিভাবে তিনি তার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারেন ইউসুফ আলাহিসাম আরো বলছিলেন আজিজ তার প্রতি খুবই যত্নবান এবং দয়া পরবর্ত ছিলেন তিনি তার স্ত্রীর সাথে এই কাজ করলে সেটা চরম অকৃতজ্ঞতার পরিচয় দেওয়া হবে সুতরাং সঈদিনা ইউসুফ আলাহিসাল্লাম ওই কঠিন মুহূর্তেও তার কৃতজ্ঞতা বোধকে হারিয়ে ফেলেননি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 তাদের সম্পর্কে সচেতন থাকার কারণে তিনি জানতেন তার পূর্বপুরুষ তার প্রত্যেকে ছিলেন নবী তাদের কাছ থেকে তিনি এই উন্নত মানসিকতা লাভ করেছেন ইসুফ আলাহিসের মধ্যে তাকুয়া বিদ্যমান ছিল কৃতজ্ঞতা এবং আরও একটি বিষয় স্পষ্টভাবে ফুটে উঠল সেটা হচ্ছে ইসুফ সালামের মধ্যে প্রবল আত্মসম্মান বোধ বিদ্যমান তাকুয়া এবং কৃতজ্ঞতা বোধের পর আমরা বলছি তার মধ্যে আত্মসম্মান বোধ বিদ্যমান সেটা ফুটে উঠলো এই পরিস্থিতিতে কিন্তু কিভাবে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 একজন দাস যখন নিজের মনিবকে মুখের উপরে না বলে দেয় এর জন্য প্রয়োজন প্রচুর মানসিক শক্তি এবং তীব্র আত্মসম্মানবোধ ইউসুফাম এটা পেয়েছেন এই শিক্ষা পেয়েছেন ইয়াকুব আলাহিসের কাছ থেকে সেই শৈশবের স্বপ্নের ঘটনা আমরা স্মরণ করতে পারি পিতা ইয়াকুব আলাহিসাল্লাম তার পুত্র ইউসুফ আলাহিসাল্লামকে তার নিজের পরিচয় আত্মপরিচয় শিক্ষা দিচ্ছেন ইসাহাক আলাহিসাল্লাম ইব্রাহিম আলাহাইসালাম সম্পর্কে জানিয়ে দিচ্ছেন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 কারণ তিনি কোন ধরনের পরিচয় সংকট বা আইডেন্টি ক্রাইসিসে ভুগছিলেন না তিনি জানতেন তিনি একজন মুসলিম কাজেই বর্তমান সমাজে চলমান অশ্লীলতা থেকে যদি আমরা আমাদের তরুণদেরকে রক্ষা করতে চাই তাদের অন্তরে তাদের পরিচিত সম্পর্কে সচেতনতা সৃষ্টি করে দিতে হবে মুসলিম পরিচয় এই পরিচয়টা একজন মানুষের মধ্যে আত্মসম্মানবোধ তৈরি করে তাকোয়া তৈরি করে যা একজন মানুষকে মূর্খতাপূর্ণ ব্যাহায়াপনা এবং পাপে লিপ্ত হওয়া থেকে রক্ষা করে ইনশাআল্লাহ পাঁচ নম্বরে আমরা দেখতে পাই সব শেষে ইউসুফ তিনি সফল হতে পারে না কুরআনে বলছেন নিশ্চয় ওই নিশ্চয়ই সেই মহিলা তার দিকে ঝুঁকে পড়েছিল এবং সেও মহিলার দিকে ঝুঁকে পড়ত যদি সে তার প্রতিপালকের তার রবের যুক্তি প্রমাণ দেখতে না পেত অর্থাৎ আল্লাহ বলছেন সেই মহিলা আজিজের স্ত্রী তার প্রতি অসৎ কাজের ইচ্ছা করে ফেলেছিল এবং সেও তার প্রতি প্রায় একই দিকে ঝুঁকে পড়ত যদি না সে অর্থাৎ ইউসুফলাম তার নিদর্শনকে প্রত্যক্ষ করত আজিজের স্ত্রী সে ইউসুফামের প্রতি আসক্ত ছিল এবং আলহাম বলছেন ইউসুফলা সালামেরও সেই মহিলার প্রতি হাম্মা বা বাসনা ছিল কিন্তু উভয় অবস্থার মধ্যে বিশাল পার্থক্য রয়েছে মহিলা তার মনের কামনা বাসনাকে বাস্তব কাজে পরিণত করেছে সেই তার বাসনা অনুযায়ী কাজ করত এবং ক্রমাগত দিনের পর দিন সে প্রত্যক্ষ কিংবা পরোক্ষ ভাবে ইউসুফ আলাহিসামকে প্রলুব্ধ করে যাচ্ছিল অপরদিকে ইউসুফ আলাহিসাম দিনের পর দিন নিজের কামনা এবং বাসনাকে দমন করে যাচ্ছিলেন যেমন একটা হাদিস থেকে আমরা জানতে পাই যদি কোনো ব্যক্তি কোন অন্যায় কাজের ইচ্ছা করে এবং এরপর সেটা করেও ফেলে আল্লাহ তার জন্য সেই একটি অন্যায় কাজের জন্য একটি গুনায় লিখবেন কিন্তু কেউ যদি কোনো খারাপ কাজের ইচ্ছা করার পর সেই কাজ থেকে সরে আসে আল্লাহ মোহাম্মতোল্লাহ তার জন্য একটি নেকি লিখে দেন সুতরাং প্রবৃত্তি এবং সেটা ছিল। কিন্তু ইউসুফ আলাহিসাম সেটাকে দমন করেছেন এবং আল্লাহ তিনি আশ্রয় আজিজের স্ত্রীর জন্য সেই কামনা বাসনা একেবারে শারীরিক দুর্বলতা পর্যন্ত এসে পৌঁছেছিল এমনকি আমরা দেখতে পাবো সেই ইউসুফ আলাহিসাল্লামের জামা কে পেছন থেকে টেনে ধরেছিল অপরদিকে ইউসুফ আলাহিসাম সেই কামনা বাসনাকে মানসিক পর্যায়ে মোকাবেলা করেছেন একজন আলম তিনি মন্তব্য করেছেন যদি মানুষের মধ্যে প্রশংসিত হন সেই পরিস্থিতি আমরা ভেবে দেখতে পারি একজন সুন্দরী মহিলা নিজেকে সমর্পণ করছে নিজেকে সঁপে দিচ্ছে আজই যে স্ত্রী এই প্রস্তাব ফিরিয়ে দেওয়া অনেক কঠিন কাজ কিন্তু এই প্রস্তাব ফির দেওয়ার পথে আরো বেশ কিছু প্রলোভন ছিল যেটা ইসুফ আলাহামকে অতিক্রম করতে হয়েছে প্রথমত সেই মহিলা খুবই সুন্দরী এবং সেই মহিলা ছিল সে চাইলেই তার ইউসুফের করার জন্য ইউসুফসাল্লামকে শাস্তি প্রদান করতে পারত দ্বিতীয়ত আরো একটা বিষয় আমরা ভেবে দেখতে পারি সেই মহিলা আজই স্ত্রী হঠাৎ করে এই সিদ্ধান্ত নেয়নি দরজা বন্ধ করে ইসুফ আলাহিসামকে তার দিকে আহ্বান করছে বরং আমরা দেখতে পাই যখন সে বলেছিল যে পরীক্ষায় পাশ করার জন্য ইসুফ আলাহিসামকে সবরের বিশাল পরীক্ষা ক্রমাগত দিয়ে যেতে হয়েছে একজন মহিলার অবস্থান থেকে একজন পুরুষকে আকৃষ্ট করা এটা অনেক সহজ একজন মহিলা কখনোই জোর করে বিচার করতে চাইবে না যদি না তার বাকি সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায় বিফল হয়ে যায় সুতরাং বুঝা যাচ্ছে এর আগে নিশ্চয়ই সেই ইউসুফ আলাহিসামকে আকৃষ্ট করার জন্য অন্যান্য সব প্রত্যক্ষ পরোক্ষ পন্থা অবলম্বন করেছে এই প্রলোভন ইসুফ আলাহিসামকে সহ্য করতে হচ্ছিল এবং এই ধরনের একজন মহিলার সাথে একই গৃহে বসবাস করা এবং তার প্রলোভনকে অগ্রাহ্য করা ইউসুফ আলাহিসামের জন্য একটা বড় ফিতনা পরীক্ষা হয়ে দাঁড়িয়েছিল তিনি দীর্ঘদিন যাবত এই ফিতনা সাথে মোকাবেলা করে আসছেন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 সাঈদিনা ইউসুফ আল্লাহ কামনা বাসনাকে দমন করে আল্লাহ সুতার কাছে যখন আশ্রয় প্রার্থনা করছেন এর পুরস্কার কি হতে পারে আমরা জানি কিয়ামত দিবসে কিছু মানুষ মানুষকে আল্লাহ তার আড়ো ছায়া দান করবেন আশ্রয় দান করবেন তারা হবে সেই সমস্ত মানুষ যাদেরকে সুন্দরী এবং ধনী মহিলারা অন্যায়ের দিকে অশ্লীল কাজের দিকে আকৃষ্ট করতে চেয়েছিল কিন্তু তারা সেই প্রস্তাবকে ফিরিয়ে দিয়েছেন প্রত্যাখ্যান করেছেন আল্লাহ সহ ভয়ে এবং এই ক্যাটাগরিতে যে সমস্ত মানুষ আল্লাহ সুহামের নিচে আশ্রয় লাভ করবেন নিঃসন্দেহে সেই সমস্ত মানুষদের সর্দার বা নেতা হবেন হবেনা ইউসুফ সৌন্দর্য ছিল অর্থসম্পদ ছিল সবকিছু ছিল কিন্তু এর পরও সঈদিনা ইউসুফ আলাহিসাল্লাম সেই প্রলোভনের সাগরে ডুবে মরা থেকে নিজেকে রক্ষা করেছেন আল্লাহ সুহামতাল্লাহ ইউসুফ আলাহাইসাল্লাম সম্পর্কে বলেছেন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 এছাড়া আর কি শাস্তি হতে পারে যে তাকে হয়তো জেলে পাঠাবে অথবা অন্য কোনো কঠিন শাস্তি দিবে সুতরাং আমরা দেখতে পাচ্ছি আজিজের স্ত্রী সে ইসুফ সালামের জন্য শাস্তি চাইলেও তার জন্য মৃত্যুর মৃত্যুদণ্ড চাইনি কারণ সে চায় না ইসুফ আলাহিস মারা যাক কারণ সে ইউসুফকে ভালোবাসে সে বলেছিল হয়তো তাকে জেলে পাঠাও অথবা কোন কঠিন শাস্তি দাও সে মহিলা খুবই ধুরন্দর এবং ধ্রুত প্রকৃতির ছিল মুহূর্তের মধ্যে পরিস্থিতিকে পাল্টে ফেলল ইউসুফ সালামকে অভিযুক্ত করছে মুহূর্তের মধ্যে এই পরিস্থিতি দেখে আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা আমরা এটাও শিখতে পারি দেখে চট করে কখনো ঠিক নয় সিদ্ধান্ত গ্রহণ করতে গিয়ে সময় নেওয়া তদন্ত করা এটা বিচক্ষণতার পরিচয় কারণ বাহ্যিক বিপরীত হতে পারে যেমন প্রাসঙ্গিকভাবে একটি হাদিস আমরা দেখতে পাই রাতের বেলা রাসুল্লাহ সাল্লা সাল্লাম একদিন তিনি জনক উমুর মমিনের সাথে তার স্ত্রীর সাথে তিনি রাস্তায় পথ চল ছিলেন এমন সময় কয়েকজন সাহাবীর এই দৃশ্য দেখলেন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 তখন সেই মুহূর্তে আলসুকীয় যদি তার জামার সম্মুখ ভাগ ছেড়া হয় মহিলা বলছে, আর ইউসুফ মিথ্যাবাদী আর যদি তার জামা পেছন দিক থেকে ছেড়া হয়। তাহলে বুঝতে হবে মহিলা বলছে এবং ইউসুফ সত্যবাদীদের একজন কারণ যদি জামা সামনে থেকে ছেড়া থাকে তাহলে ইউসুফ আলাইসাল্লাম সেই মহিলার দিকে মুখ করেছিলেন আর যদি পেছন থেকে জামা ছেঁড়া হয় তাহলে নিশ্চয়ই ইউসুফ সেই মহিলা থেকে সরে যাচ্ছিলেন বা পালিয়ে যাচ্ছিলেন সেই সময় যখন পেছন থেকে ধরা হয়েছে জামা পেছন থেকে ছিঁড়ে গেছে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 একজন আলেম তিনি মন্তব্য করেছেন যদি কোন মহিলাকে বলা হয় যে তোমাদের চক্রান্ত খুবই মারাত্মক সাংঘাতিক এটা বললে সে কখনোই নাকশ হবে না কেননা এর মাধ্যমে সে বুঝতে পারবে যে সে একজন পরিপক্ক দক্ষ নারীতে পরিণত হয়েছে এবং বড় বড় করার ক্ষমতা অর্জন সেই দেখেও তার কোন গিরা বা রক্ষণাত্মক কোন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 তুমি তোমার অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করো অবশ্যই তুমি হচ্ছে অপরাধীদের একজন এখানে আজিজ সেই বিষয়টিকে থামাচাবাদ দেওয়ার চেষ্টা করছে যেন খুব বেশি মানুষ জানাজানি না হয়ে যায় সেখান থেকে আমরা বুঝতে পারি যে সেই সমাজে এই ধরনের ঘটনা এটা মোটামুটি সবাই জানত এই বিষয়গুলো তাদের মধ্যে চলে আসছে কিন্তু শুধুমাত্র তখনই তারা এটাকে অপরাধ হিসেবে গণ্য করত যখন সেটা প্রকাশ হয়ে যেত সমাজের উচ্চশ্রেণী মানুষদের মধ্যে এধরনের অনৈতিক মানসিকতা এটা বেশি দেখা যায় আজই ইসুফকে বলল ভুলে যাও স্ত্রীকে বলল ক্ষমা চেয়ে নাও বা এতটুকু এই ঘটনা দেখে সে কোনো ধরনের রাগান্বিত কিংবা তার মধ্যে কোন ঈর্ষাবোধ জেগে ওঠেনি সুতরাং আজই এমন একজন ব্যক্তির উদাহরণ যার মধ্যে কোন ধরনের ধীরা নেই কোন ধরনের রক্ষণাত্মক ঈর্ষাবোধ বা প্রোটেকটিভ জেলাসি তার মধ্যে নেই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 তার চাকর কৃতদাস তার সাথে অসৎ কাজের ইচ্ছা পোষণ করেছিল কাজে এটা নিয়ে তারা কথা বলা শুরু করল। হুব্বা। তার করলেন কাজ দিক বিদিক জ্ঞান শূন্য প্রেম তার হৃদয়ের আবরণ চূর্ণ করে তার ভেতরে ঢুকে গেছে শিগাফ এই শব্দের অর্থ পাতলা আবরণ পাতলা আবরণ চূর্ণ করে হৃদয়ের আবরণ চূর্ণ করে ইউসুফের প্রতি প্রেম তার অন্তরের ভেতরে ঢুকে গেছে শহরের নারীরা বলতে লাগলো আজিজের স্ত্রী তার দাসের প্রতি আসক্ত হয়ে পড়েছে তার প্রেম তাকে উন্মুক্ত করে দিয়েছে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 সেই সমস্ত মহিলাদেরকে দাওয়াত করল তাদের সবাইকে খাওয়ার জন্য ফল দিল ফল কাটার জন্য একটি করে ছুরি দিল তখন সে তাদেরকে খাওয়া শুরু করতে বলল তারা ছুরি দিয়ে ফল কেটে খাওয়া শুরু করল আর স্ত্রী আগে থেকেই সেই মহিলাদের সামনে দেখানোর জন্য ইউসুফ আলাহিসামকে তৈরি করে রেখে দিয়েছিল ইউসুফ আলাহিসামকে তৈরি করে রেখেছিল সেই মহিলাদের সামনে প্রদর্শন করার জন্য রসুদুল্লাহ সাল্লাম তিনি বলছেন ইউসুফকে সৌন্দর্যের অর্ধেক দেওয়া হয়েছে ইসুফ আল্লাহ সাল্লামের চেয়ে সুদর্শন আর কোন মানুষ ছিল না বলেছেন ইসুফ আলাহ স্লাম যখন মহিলাদের সাথে কথা বলতেন তখন তিনি তার চেহারাকে ঢেকে রাখতেন অন্য একটি হাদিসে তিনি বলেছেন আমি তাকে আকাশে দেখেছি আসমানে দেখেছি মিরাজের রাত্রে তাকে অর্ধেক সৌন্দর্য দেওয়া হয়েছে এই হাদিসটির ভিন্ন ভিন্ন ব্যাখ্যা পাওয়া যায় কেউ কেউ বলেছেন ইসুফুল আলাহ সাল্লামকে সমস্ত সৃষ্টির অর্ধেক সৌন্দর্য দেওয়া হয়েছে আবার কেউ বলেছেন ইউসুফ আলাহিসামকে আদম আলা সৌন্দর্যের অর্ধেক ভাগ করে দেওয়া হয়েছে মহিলারা যখন ফল খাওয়া শুরু করলো আদিজের স্ত্রী যখন ইউসুফ তাদের সামনে দিয়ে হেঁটে যেতে বললো ইউসুফ আলাহিসামকে দেখে সেই মহিলারা এতটাই মুগ্ধ হলো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 এরপর তারা যখন তাকে দেখল তাকে ভাবল অতুলনীয় নিজেদের হাত কেটে ফেললো এবং বলল হাসা আল্ল আল্লাহর কি নিখুঁত সৃষ্টি এত মানুষ নয় এক মহিমান্বিত ফেরেস্তা ইসুফ আল্লাহ সাল্লামকে দেখার পর তারা বুঝতে পারলো মানসিক অবস্থা এবং তারা বলল এটা তো মানুষ নয় বরং এক মহিমান্বিত ফের তাদের অবাক হওয়ার কারণ তাদের উক্তির মাধ্যমে ইসিফুলের সৌন্দর্য ছিল না কারণ আমরা যখন কারোর মধ্যে সৌন্দর্যের পাশাপাশি পবিত্রতাকেও লক্ষ্য করি আমরা বলে উঠি তিনি তো একজন ফেরিস্তা আল্লাহ বলছেন আজি যে স্ত্রী মহিলা বললো এ তো সেই ব্যক্তি যার জন্য তোমরা আমাকে তিরস্কার করছিলে আমি ওরি মন জয় করতে চেয়েছিলাম কিন্তু সে নিজেকে নিবৃত্ত রেখেছে বিরত রেখেছে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 বরং আজিজের স্ত্রী কিভাবে তার দাসের প্রতি আসক্ত হতে পারল এটাই ছিল তাদের প্রাথমিক তিরস্কারের কারণ এবং যখন তার ইউসুফ আলাহামকে দেখল ইউসুফ আলাহিসামকে দেখার সাথে সাথে তারা আজিজের স্ত্রীকে সমর্থন দিতে শুরু করল। এবং এই পর্যায়ে এসে আজিজের স্ত্রী সম্পূর্ণ নিয়ন্ত্রণহীন চূড়ান্ত পর্যায় চলে গেল ইউসুফসাল্লাম তখন যে পরিস্থিতির সম্মুখীন হলেন শুধুমাত্র আজিজের স্ত্রী নয় বরং মিশরের সম্পূর্ণ নারী সমাজ ইউসুফ আলাহিসাল্লামকে ব্যবিচারের দিকে উদ্বুদ্ধ করছে শুধুমাত্র তার মনিবের চাপ নয় অন্যান্য মহিলারাও তাকে জোড়া করছে এই পরিস্থিতি এই অবস্থা ইউসুফামের জন্য বেশ কঠিন হয়ে গেল তিনি ফিতনার মধ্যেই ছিলেন এখন তাকে ফিতনা চার দিক থেকে ঘিরে ধরেছে যেন একটা ফিতনার কারাগারে বন্দী হয়ে গেলেন ইউসুফ আলাহিসাল্লাম এ কারণে ইউসুফ আলাহিস্লাম আল্লাহমতাল্লা নিকট কাতর কণ্ঠে তিনি বললেন হে আমার রব হে আমার মালিক এই মহিলারা এরা আমাকে যে পাপের দিকে আহ্বান করছে তার চাইতে কারাগার আমার কাছে অধিক প্রিয় বেশি পছন্দনীয় ইসুফ আল্লাহ সাল্লাম এখানে শুধুমাত্র নিজের স্ত্রী বা নিজের মনিবের স্ত্রীর কথা না বলে সমস্ত নারীদের কথা উল্লেখ করেছেন কারণ তারা প্রত্যেকেই প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে ব্যভিচারে অংশীদার এবং এই সর্বাত্মক ষড়যন্ত্র থেকে তাকে রক্ষা করার জন্য ইসুফ আলাহিসাল্লাম আল্লাহাল কাছে কাতর কণ্ঠে অনুনয় বিনয় করলেন ইউসুফ সালামের জন্য তখন কারাগারের বাইরে বাস করা কারাগারের ভেতরে বাস করার থেকেও কারাগারের ভেতরে বাস করার থেকেও কঠিন হয়ে পড়েছিল কারাগারের বাইরে তিনি যে ফিতনার সম্মুখীন হচ্ছিলেন সেটা এতটাই তীব্র ছিল যে তিনি আলাস মোমতালাকে বলছেন ইয়া আল্লাহ তুমি আমাকে জেলে পাঠিয়ে দাও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 আমি জাহেলদের অন্তর্ভুক্ত হয়ে যাব ইসুফ আলাহিসাল্লাম তিনি বলছেন ইয়া আল্লাহ আপনি যদি আমাকে এখান থেকে রক্ষা না করেন উদ্ধার না করেন হয়তো আমি এই পাপ করে ফেলব ইসুফ আলাহ সাল্লাম নিজেকে দুর্বল হিসাবে আল্লাহ সামনে পেশ করছেন এবং আমাদের মানসিকতা এটাই হওয়া উচিত ফিতনার মুখে কখনোই নিজেদেরকে শক্তিশালী মনে করা উচিত নয় বরং নিজেকে আল্লা সহার কাছে পেশ করা উচিত আল্লাহর সাহায্য চেয়ে নিজেদেরকে দুর্বল হিসেবে পেশ করা এটাই হচ্ছে শক্তিশালী হওয়ার উপায় কারণ আমাদের শক্তি এটা আসে আল্লাহর পক্ষ থেকে এবং এরকম পরিস্থিতিতে আমাদের উচিত ইউসুফ আলাহিসাম যেভাবে আলোচনায় কাছে দোয়া করেছেন ঠিক একইভাবে দোয়া করা ইউসুফ আলাহিস্লাম বললেন যদি আপনি আমাকে উদ্ধার না করেন রক্ষা না করেন আমি তো জাহেলদের মূর্খদের অন্তর্ভুক্ত হয়ে যাব সুতরাং ইউসুফ আলাহিস্লাম মুক্তির মাধ্যমে স্পষ্ট হয়ে গেল অনিয়ন্ত্রিত অবৈধ যৌনতার পেছনে ছোটা এটা অজ্ঞতা এবং পূর্ণ আচরণ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 সত্ত্বেও তাকে কারাবরণ করতে হলামা ইউসুফ আলাহামের জীবনী আলোচনায় আমরা আজকে যেখান থেকে শুরু করতে যাচ্ছি যখন ইউসুফ আলাহিসাম নিরপরাধ হয়েও কারাবন্দি যেখানে ইউসুফ আলাহ সাল্লাম মোট কত বছর কাটিয়েছিলেন কুরআনে সেই বিষয়টি নির্দিষ্ট করে উল্লেখ নেই এ কারণে মুফসিরগণ তারা এই বিষয়ে বিভিন্ন মত প্রকাশ করেছেন সেই অনুসারে সর্বনিম্ন পাঁচ থেকে সাত বছর এবং সর্বোচ্চ চোদ্দ বছর ইউসুফ আলাহিসাম কারাবন্দী ছিলেন এই দীর্ঘ সময় ইউসুফ আলাহিস্লাম কিভাবে কাটিয়েছেন তার বিস্তারিত বর্ণনা না দিয়ে আলসু মহাতলা আমাদেরকে একটি বিশেষ ঘটনার দিকে নিয়ে যাচ্ছেন উদ্দেশ্য সেই একটি ঘটনার মাধ্যমে তার সমগ্র কারাদীবনের সামারি আলসু মহাতলা আমাদেরকে জানাবেন এবং আমরা সেই সামারি বা সারংশী কি দেখতে পাই আমরা দেখতে পাই দিকে মানুষকে আহ্বান করা তিনি একজন দায়িত্ব মানুষকে আল্লাহর দিকে আহ্বান করা এবং ইউসুফাম কিভাবে এই কাজ করেছেন কি ভাষায় মানুষকে দাওয়াত দিয়েছেন কিভাবে হক এবং বাতিলের পার্থক্যকে স্পষ্ট করেছেন উপস্থাপন করেছেন এর খুবই চমৎকার বর্ণনা আমরা কোরআনে দেখতে পাই যখন তিনি কারাবন্দি ইসুফ আলাহাম একজন কারাবন্দী হয়েও এত সুন্দরভাবে মানুষকে আলোচ মহামাতার দিকে আহ্বান করেছেন যে আলোচনা ইসুফ আলা সারা জীবনের মধ্যে অন্যান্য অংশকে দাওয়ার উদাহরণ হিসেবে আমাদের সামনে উপস্থাপন না করে কারাগারের সেই ঘটনাকে আমাদের সামনে তার দাওয়া প্রদানের উদাহরণ হিসেবে উপস্থাপন করেছেন এখান থেকে গুরুত্বপূর্ণ দুইটি শিক্ষা আমরা লাভ করতে পারি এক নম্বর বিষয় শিক্ষা পুফুরি শিরকি আকিদা বিশ্বাস বাতিল ধ্যান ধারণা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 প্রবেশ করলেন এবং এই দুই যুবক তারা ছিল রাজকর্মচারী যারা একজন যাদের একজন রাজাকে পানীয় পানীয় পরিবেশন করত। পরিবেশনকারী অপরজন সে বাবুরচি রাজার জন্য খাদ্য প্রস্তুত করত রুটি প্রস্তুত করত এই দুই যুবককে কারাগারে প্রেরণ করা হয়েছিল খাদ্যে বিষ মেশানোর অভিযোগে সুতরাং ইসুফুলামের সাথে কারাগারে এই দুই ব্যক্তি ছিল এই দুই ব্যক্তি দুইটি ভিন্ন স্বপ্ন দেখল তাদের একজন দেখলো যে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 اني اراني اعصر خمرا وقال الاخر اني اراني احمل فوق <تصفيق> راسي خبزا تاكل الطير منه نبئنا بتاويله اننا نراك من المحسنين তার সাথে আরো দুইজন যুবক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 কারা কেমন ছিল তার শততা ন্যায়নিষ্ঠা এবং পুণ্যময়তা দেখে বন্দীরা তার প্রতি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 পরিত্যাগ করেছি যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে না এবং পরকালে অবিশ্বাসী এই আমাদের জন্য গুরুত্বপূর্ণ অনেকগুলো শিক্ষণীয় বিষয় আছে তিনি পরবর্তী খাবার আসার আগেই তিনি স্বপ্নের ব্যাখ্যা তিনি সে বন্দীদেরকে আশ্বস্ত করলেন তারা যে বিষয় জানতে আগ্রহী যেটা তারা জানতে চায় ইউসুফ আলাহিসাম সে তাদেরকে বলে দেবেন এবং একই সাথে তিনি পরবর্তী খাবার আসা পর্যন্ত সময় চেয়ে নিলেন সুতরাং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 দুই নম্বর লক্ষণীয় বিষয় আমাদের কৃপায় ইসফু আলা ইসলাম তাদের বললেন তুর জাকা নিহি এই শব্দের মাধ্যমে এটা আল্লাহ নির্ধারিত নির্ধারণ করে রেখেছেন এবং সেটাই তাদেরকে হচ্ছে তিন নম্বর ইসুফুল ইসলাম বলছেন স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার এই জ্ঞান এই জ্ঞান আমার রব আমাকে শিক্ষা দিয়েছেন লক্ষ্য করুন একজন দায়ীর মানসিকতা এবং শব্দচয়নকে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 ইসুফ আল্লাহ তিনি কি বিশ্বাস করেন কাদেরকে অনুসরণ করেন তার ধর্ম কি এই কথা বলার আগে তিনি তিনি কাদেরকে কাদের সাথে তিনি তিনি করেছেন। কাদের ধর্মকে অনুসরণ করেন না। আল্লাহ এবং আখিরাত বা পরকাল এই দুইটি বিষয়কে একত্রে তিনি উল্লেখ করেছেন কারণ আখিরাতে অবিশ্বাস করে আল্লাহ বা সৃষ্টিকর্তাকে বিশ্বাস করার কোন অর্থ নেই শুরুতে আল্লাহ এবং আখিরাতের কথা ইসুফ আল্লাহাম বলছেন এখন এখানে এসে একজন ব্যক্তির মনে প্রশ্ন তারা এসেছে স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য ইউসুফ আলোচনা করছেন হচ্ছে দাওয়া একজন পর্যবেক্ষকের কাছে মনে হতে পারে কারাবন্দীদেরকে অপ্রাসঙ্গিক বিষয় নিয়ে কথা বলা হচ্ছে কিন্তু আসলে সেটা নয় বরং ইউসুফ আলাহিসাম খুবই সময়োচিত এবং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 তিনি নিজে থেকে কোনো মতবাদ তিনি নিজে থেকে কোনো মতবাদ বা ধর্ম করছেন না এবং এই বক্তব্যের মাধ্যমে আমরা আরও দেখতে ভাই মূলত পৃথিবীতে দিন মিল্লাদ বা ধর্ম সেটা একটাই বাকি সবগুলো সব কুধর্ম এবং অধর্ম পৃথিবীতে সত্য ধর্ম একটাই এবং প্রত্যেক নবী সেই একই দিন একই ধর্মকে প্রচার করেছেন ইব্রাহিম আল তিনি ছিলেন তাওহিদের বার্তাবাহক এবং সেই সময়ে তার পরিবারের মধ্যেই শুধুমাত্র ইসলাম প্রচলিত ছিল ব্যাপকভাবে প্রচলিত ছিল না লোকেরা মানুষেরা জানত যে ইব্রাহিম আলাহিসাল্লাম তার পরিবার মুসলিম তাওহিদে বিশ্বাসী একত্ববাদ বিশ্বাসী এবং মিশরের লোকেরা তারা ইব্রাহিম আলাহাম ইসাক আলাামের এই দিন ধর্ম মিল্লাদ সম্পর্কে তারা এমন এমনকি আমরা দেখতে পাই মিশরবাসীদের আচার আচরণ এবং সংস্কৃতির মধ্যেও বেশ কিছু ইসলামী বৈশিষ্ট্য আচরণ ফুটি উঠেছে যেমন আজিজ তার স্ত্রীকে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে বলেছিল সেই ঘটনার পরে এবং আমরা আরও দেখতে পাই যখন মহিলারা ইসুফ আল্লাহ প্রথম দেখেছিল তখন তারা দেখে অবাক হয়ে বলে উঠেছিল হাশা আলিল আশ্চর্যসূচক একটি কথা বলেছিল হাসা এত একজন ফেরেস্তা কাজে আমরা দেখতে পাচ্ছি যে মিশরবাসীদের মধ্যে ইসলামী সংস্কৃতি এবং আচরণের বেশ কিছু বৈশিষ্ট্য বিদ্যমান ছিল কিন্তু সমস্যা হচ্ছে তখনকার সময়ের মিশরের লোকেরা আল্লাহ সুমতাল সম্পর্কে জানলেও তারা শিরকে জড়িত ছিল কাজেই শুধুমাত্র আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করলেই হবে না সাথে শিরিক মুক্ত থাকতে হবে যেমন শেষ দিকে দেখতে পাই আল্লাহ তিনি অনেক মানুষ তারা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে কিন্তু সাথে সাথে তারা শিরিকও করে অনেকে আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে ইমান আনে কিন্তু একই সাথে তারা শিরক করে তো মিশরবাসীদের মধ্যে সেই শির্ক কোন ক্ষেত্রে ছিল ইসুফ আল্লাহ আমাদেরকে সেদিকে নিয়ে যাচ্ছে ইনশাআল্লাহ ইসুফ আলাহাম এরপরে কারা বন্দীদের কে বললেন এটা আমাদের পক্ষে শোভনীয় নয় এটা আমাদের জন্য শোভা পায় না যে আমরা আল্লাহর সাথে অন্য কিছুকে শরিক বলছেন এটা হচ্ছে আমাদের উপরে এবং সমস্ত আল্লাহ অনুগ্রহের একটা অংশ অর্থাৎ ইউসুফ আল্লাহাম তিনি যে তাওহিদকে উপস্থাপন করছেন এবং সেই বন্দীদের পক্ষেও তাউহিদকে বুঝার যে ক্ষমতা মানুষের জন্মগত ফিতরাতগত যে ক্ষমতা ইউসুফ আল্লাহাম তাওহিদ গ্রহণের সেই যোগ্যতার দিকে ইঙ্গিত করে বলছেন এটা হচ্ছে আমাদের উপরে এবং সমস্ত মানুষের উপরে আল্লাহ অনুগ্রহের একটা অংশ কিন্তু তাহিদকে বুঝার জানার ফিতরাতগত এই সক্ষমতা থাকার পরও আমাদের কৃপায় অধিকাংশ মানুষ এই নিয়ামনকে কাজে লাগায় না তারা এই জন্য আলসুমতালার কৃতজ্ঞতা আদায় করে না তাহিদকে গ্রহণ করে না তিনি কিন্তু অধিকাংশ মানুষই এর জন্য কৃতজ্ঞতা আদায় করে না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 ইসলামী দিচ্ছেন প্রাথমিক বিষয়গুলো উপস্থাপন করার পর সরাসরি আলাবারে স্পষ্ট করে তাদেরকে একটি প্রশ্ন করছেন ইসুফ আলহাম তাদেরকে বলছেন প্রশ্ন করছেন আমার কারা সঙ্গীরা। মানুষের জন্য ভিন্ন ভিন্ন রব ভালো নাকি মহা পরাক্রমশালী একমাত্র আল্লাহ তিনি উত্তম তিনি ভালো ইউসুফ আলাহাম কত আন্তরিক ভাবে তাদেরকে সম্বোধন করছেন ইয়াস হি বাই ইসেজিনী হে আমার সঙ্গীরা। হে আমার কারাগারের সাথীরা এই সম্বোধনের মাধ্যমে ইউসুফ আল্লাহাম তার কারাগারের সঙ্গীদের জন্য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 তাকে হতে হবে সমস্ত বিষয়ের উপরে মহাপরাক্রমশালী হবেন আল কাহার আল কাহার এ শব্দের অর্থ হচ্ছে যিনি সব বিষয়ের উপরে চূড়ান্ত ক্ষমতা রাখেন ক্ষমতাবান ইসুফ আল্লাহ তিনি তাদেরকে বুঝালেন তোমরা আল্লাহর পাশাপাশি অসংখ্য যে সমস্ত বাতিল রবের উপাসনা করত তাদের আসলে কোন ক্ষমতাই নেই এই জন্য ইসুফ আলাহাম তাদেরকে প্রশ্নটি করছেন যে সত্যিকার অর্থে মানুষের জন্য একমাত্র মহাপরাক্রমশালী আল্লাহ তিনি উত্তম নাকি ভিন্ন ভিন্ন রব উত্তম ইসুফআ আলাহাম যে প্রশ্নটি করছেন আমরা দেখতে পাই পরক্ষণে তিনি নিজে এই উত্তর দিয়ে দিচ্ছেন যে উত্তর আবার মধ্যেই ছিল। আল্লাহ উত্তম নাকি ভিন্ন ভিন্ন একাধিক ইসুফ আলাহিসাম তাদেরকে প্রশ্ন করলেন যেন তারা চিন্তা ভাবনা করে এবং যে উত্তর ইসুফ আলাহিসাম তাদেরকে উপস্থাপন করতে যাচ্ছেন সেটা শোনার জন্য মানসিক ভাবে তারা প্রস্তুত হয়ে যায় তাদেরকে চিন্তা করার সুযোগ দেওয়া হল কারণ মানুষ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 এ নামের পেছনে আসলে কে আছে কেউ নেই এই নামগুলো তোমরা এবং তোমাদের বাপদাদারা সাব্যস্ত করেছো তোমরা ঠিক করেছ যার ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে কোনো দলিল আসেনি এবং এই পর্যায়ে এসে ইউসুফ আল্লাহ ইসলাম তার দাওয়ার সর্বশেষ এবং চূড়ান্ত আঘাতটি হেনেছেন তিনি তাদেরকে বলেছেন যে নামগুলো তোমরা কল্পনা করে নিয়ে তাদের জন্য বিভিন্ন বৈশিষ্ট্য গুণাবলী ক্ষমতা বা শক্তি আছে বলে মনে করছ তার মধ্যে সবচেয়ে বড় গুণ বা বৈশিষ্ট্য ক্ষমতা কি হওয়া উচিত ইসুফ আল্লাহ তিনি বলছেন গুণ বা বৈশিষ্ট্য হচ্ছে তার হুকুমিটি তিনি একমাত্র হুকুমদাতা এবং দ্বিতীয় কাউকে প্রদান করেননি ইসুফ আলাহাম তিনি বলছেন হুকম ই আল্লাহ ছাড়া বিধান দেওয়ার ক্ষমতা আর কারণই আইন বিধান জারি করার অধিকার এটা একমাত্র আল্লাহ আল্লাহ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 সামাজিক আইনে বিয়ে শাদি মিরাজ বন্টন করা এই সমস্ত বিষয়ে আমরা আল্লাহ দেওয়া বিধান বিধানকে অনুসরণ করছি কি না। এই বিধান দেওয়ার ক্ষমতা ক্ষমতা বৈশিষ্ট্য একমাত্র আল্লাহ সেই ক্ষমতা বা বৈশিষ্ট্যটি যখন কোন ব্যক্তি দল, জাতি কিংবা আন্তর্জাতিক সংস্থা আন্তর্জাতিক সংস্থা নিজেদের জন্য দাবি করে এই দাবির মাধ্যমে সেই ব্যক্তি দল গোষ্ঠী জাতি বা আন্তর্জাতিক সংস্থা সত্যিকার অর্থে আল্লাহ সুতার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 অসম্পূর্ণ ইসলামকে অনুসরণ করছি আমরা এমন একটি ইসলাম পালন করছি যেখানে নির্ধারিত আইন বিধান জারি করার মালিক একমাত্র আল্লাহ তহ এই বিষয়টি উপস্থাপন করার পরবর্তীতে ইসুফ ইসলাম তিনি বলছেন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 ইসফ্লাম বলছেন তোমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না কারো আনুগত্য স্বীকার করবে না কারো কাছে না আইন বিধান ইবাদত শুধুমাত্র কিছু আনুষ্ঠানিকতার মধ্যে পরিপূর্ণ নয় বরং সামগ্রিকভাবে আল্লাহ মত কাছে আনুগত্য স্বীকার করা আত্মসমর্পণ করা নথি স্বীকার করা এটা হচ্ছে ইবাদতের সত্যিকার অর্থ আমার যদি বিধানকে মেনে সামাজিক অর্থনৈতিক লেনদেন কাজকর্ম করি তার মানে আমরা আল্লাহকে বাদ দিয়ে সেখানে অন্যান্য ইলাহকে গ্রহণ করে নিয়েছি শিরিক করেছি এবং এই জন্য আমরা দেখতে পাই আল্লাহ রসুল সাল্লামের কাছে যখন বিখ্যাত দানশীল হাতিম টাইয়ের ছেলে আদি ইবনে হাতিম সে আসলো গলায় ক্রুশ ঝুলিয়ে তাকে দেখেই রাসুল্লাহ সাল্লিম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 অজ্ঞতা এবং তিন সম্পর্কে ইসলাম সম্পর্কে আমরা অজ্ঞ সত্যিকার অর্থে আমরা দেখতে পাই এই অজ্ঞতা এটা আমাদের ইচ্ছাকৃত ইসলামের বিষয় আসলে সেখানে আমরা অজ্ঞ থাকাকেই পছন্দ করি অথচ যদি কোনো দুইয়াবি বিষয় আসে দুনিয়াবি যে কোনো বিষয় নিয়ে আমরা একজন আলেম কিন্তু দিনের বিষয় ইসলামের বিষয় ইমানের বিষয় এই বিষয়গুলো নিয়ে আমরা মূর্খতা এবং জাহেল থাকাকেই পছন্দ করি এই অজ্ঞতা অনুষ্কে আল্লাহর দিনের উপরে বহাল থাকতে দেয় না এই অজ্ঞতা মানুষকে আল্লাহর দিনের উপরে বহাল থাকতে দেয় না অজ্ঞতা শুধুমাত্র ইমান অর্জন নয় যে কোনো গুণ অর্জনের পথেই বাধা এরপর দাওয়ার উপস্থাপন করার পরে ইসুফুল তিনি তাদের সেই প্রশ্নের দিলেন। যদিও তারা তার কাছে শুধুমাত্র স্বপ্নের বিষয় স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে জানতে চেয়েছিল কিন্তু ইউসুফ আলাহিসাল্লাম প্রথমে কিছুটা সময় চেয়ে নিয়ে তাদেরকে হকের কিছু বার্তা পৌঁছে দিলেন পরবর্তীতে তিনি তাদেরকে প্রশ্নের উত্তর দিলেন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 হে আমার কারাগারে সঙ্গীরা তোমাদের একজন সম্পর্কে কথা হচ্ছে সে তার রবকে কে পান করাবে এবং অপরজন যার মাথা থেকে পাখি রুটি খাচ্ছে তার সম্পর্কে কথা হচ্ছে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 তার অবস্থা এমন হবে যে কারাগার থেকে মুক্ত করে তাকে শুলে চড়ানো হবে হবে এবং শুলে তাকে এতক্ষণ পর্যন্ত চড়িয়ে রাখা হবে পাখিরা এসে তার মাথা থেকে ঠোকর দিয়ে খেতে থাকবে এবং এরপরে ইসুফুলাম তিনি আরো বললেন তোমরা যে বিষয়ে জানতে চাচ্ছিলে তার ফয়সালা হয়ে গেছে এটাই আল্লাহ সিদ্ধান্ত এটাই চূড়ান্ত সিদ্ধান্ত এরপর আমরা দেখতে পাই যে ব্যক্তি কারাগার থেকে মুক্ত হয়ে বাচ্চা নৈকট লাভ করবে বলে ভেবেছিল তার কাছে রবের কাছে গিয়ে আমার কথাকে উপস্থাপন করো আমার বিষয়ে বলো এবং এই আয়াতটির পরবর্তী ঘটনায় ইসুকুল্লাহ স্লাম যখন অনুরোধ করতেন তুমি তোমার রবের কাছে গিয়ে আমার সম্পর্কে বলো আমার কথাকে উপস্থাপন করো এর ব্যাখ্যা যাওয়ার আগে আমরা একটি গুরুত্বপূর্ণ শব্দ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ এই আয়াতে এবং এই আয়াতের পূর্ববর্তী কয়েকটি আয়তে আমরা দেখতে পাই একটি শব্দ একাধিক ভাবে ব্যবহার হয়েছে সেটা হচ্ছে রব এই রব শব্দের দিকে এখন আমরা মনোযোগ দিব ইনশাআল্লাহ এই আয়তে আমরা দেখতে পাচ্ছি ইসুকুল্লাহ মিশরের রাজাকে মালিকের পরিবর্তে মালিক বা মিশরের রাজা বাদশাহ এই শব্দের পরিবর্তে রব শব্দ তারা চিহ্নিত করেছেন এবং চিহ্নিত করে ইসুফুল্লাহাম বললেন তোমার রবের কাছে গিয়ে আমার কথাকে উপস্থাপন করো এবং তার একটু আগে আমরা দেখতে পাচ্ছি একইভাবে ইসুফুল্লাহ মুক্তি পাবে তার সম্বন্ধে যে সে তার রবকে কে পান করাবে সুতরাং সঙ্গীদের রবকে কারা সঙ্গীদের রব হচ্ছে মিশরের রাজা এবং তাদেরকে ইসুফুল্লাহাম কিছুক্ষণ আগে প্রশ্ন করেছিলেন পৃথক পৃথক একাধিক রব ভালো আর বাব শব্দ ব্যবহার করেছেন রব শব্দ বহু বচন নাকি পরাক্রমশালী একমাত্র আল্লাহ তিনি ভালো তিনি উত্তম এবং এখানে আমরা দেখতে পাচ্ছি ইউসুফের রাজার জন্য রব শব্দকে নির্বাচন করেছেন আমরা যদি আরও একটু পেছনের দিকে ফিরে যাই যদি আমরা স্মরণ করি যখন আজ ই শ্রী ইউসুফস্লামকে অশ্লীলতার দিকে আহ্বান করছিলেন তখন ইউসুফ আল্লাহ সাল্লাম তিনি বলেছেন আমার রব আমাকে সযত্নে থাকতে দিয়েছেন তাহলে সেখানে আমরা দেখতে পাচ্ছি আজিজ কে ইসুফ আসাল্লাম নিজের রব বলেছেন অথচ আমরা জানি ইসুফুলের রবকে ইসুফ আলাইসালামের রব হচ্ছেন একমাত্র আলসাহ যিনি মহাপরাক্রমশালী আল কাহার এবং ইসুফুলাম এ কারণেই বলেছেন পৃথক পৃথক একাধিক রব ভালো নাকি পরাক্রমশালী এক আল্লাহ কাজী এই বিষয়গুলোর অর্থ কি এটা বোঝার জন্য আমাদেরকে রব শব্দের অর্থের দিকে মনোযোগ দিতে হবে রব শব্দের অনেকগুলো অর্থ আছে তবে মৌলিক অর্থ প্রাথমিক অর্থ হচ্ছে যিনি সর্বময় মালিকানার অধিকারী বা যিনি অর্থাৎ সার্বভৌম যিনি তিনি হচ্ছেন রব রব শব্দের কাছাকাছি বাংলা অনুবাদ হচ্ছে প্রভু যেমন আল্লাহ আমাদের রব তিনি আমাদের অ্যাবসুলুট ওনার এটাই হচ্ছে রব শব্দের প্রাথমিক অর্থ মৌলিক অর্থ অপরদিকে দ্বিতীয় সেকেন্ডারি একটি শব্দের অর্থেও আমার রব শব্দকে ব্যবহার করতে পারি মালিক শব্দের পরিবর্তে যেমন আমি এই ঘরের মালিক ঘরের ওনার মালিক শব্দের একটাই অর্থ কোনো অর্থের মধ্যে একটা যিনি মালিক। যেমন রাবুদ্দার বা ঘরের মালিক কাজেই ইউসুফ আলহালাম যখন আজিজের স্ত্রীকে বলছেন আমার রব আমাকে যত্ন সহকারে থাকতে দিয়েছেন সেখানে তিনি রব শব্দের এই দ্বিতীয় অর্থ সেকেন্ডারি অর্থকে কে ব্যবহার করেছেন আজিজকে নিজের রব শব্দের মাধ্যমে চিহ্নিত করে ইসুফ আলাহাম তাকে নিজের মনিপ হিসাবে বুঝিয়েছেন কারণ আজিজ তিনি ইসুফ আলাহামকে দাস হিসেবে ক্রয় করেছিলেন এখানে রব শব্দের মাধ্যমে আজিজকে ইসুফ আলাহাম নিজের মনিভ বুঝিয়েছেন বস বুঝিয়েছেন কিন্তু প্রভু বা ইলাহ অর্থে রব শব্দকে ব্যবহার করেননি প্রভু বা প্রভু বা ইলাহ হিসেবে বুঝাননি অপরদিকে পরবর্তীতে যখন কারাগারের সঙ্গীদেরকে দাওয়াত দিচ্ছেন ইসুফ আলাহিসাল্লাম তখন তিনি যে রব শব্দের অবতারণা করেছেন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 এখন যে আলোচনায় রব শব্দের মাধ্যমে ইউসুফ আল্লাহ কারাগারের সঙ্গীদেরকে ইহ বা প্রভু সম্পর্কে ধারণা দিচ্ছেন সেই একই আলোচনার ধারাবাহিকতায় যখন মিশরের রাজাকে রব মাধ্যমে চিহ্নিত করলেন তখন বুঝতে হবে রব শব্দের মাধ্যমে মিশরের রাজাকে শুধুমাত্র মনীব হিসাবে বুঝানো হয়নি বরং একজন বাতিল ইলা হিসেবে বুঝানো হয়েছে যে নিজেকে তার কাজের মাধ্যমে রব দাবি করেছে অর্থাৎ আল্লাহর ক্ষমতার সাথে নিজেকে অবৈধভাবে যুক্ত করে নিয়ে করেছে। মিশরের রাজা সে সাধারণ ওনার বা মালিক হলেও নিজেকে সর্বময় কর্তৃত্বের অধিকারী হিসেবে বাতিল ভাবে প্রতিষ্ঠিত করেছে কাজে সে একজন বাতিল রব কারণ সে নিজের পক্ষ থেকে আইন প্রদান করত যেটা আমাদের আলোচনায় সামনের দিকে আমরা উদাহরণ দেখতে পাবো ইনশা আল্লাহ অথচ আমরা সুস্পষ্টভাবে জেনেছি যে একমাত্র আল্লাহ ছাড়া আর কারো আইন দেওয়ার অথরিটি নেই ক্ষমতা নেই এই জন্য আমরা দেখতে পাই যখন ইসুফ আলাহিসাম তিনি বললেন যে তোমার রবের কাছে গিয়ে আমার কথা বলো সেখানে মিশরের তিনি আমার বাদশাহ বলেননি ইসুফ আলাহিস বলছেন তোমার রবের কাছে গিয়ে আমার কথা বলো এখানে বাদশাহসুফ আলাহিসাম আমার রব বলেননি যদিও সেই বাদশাহ ক্ষমতার কারণে ইউসুফ আলাহাম কারাগারে বন্দী করা হয়েছে কিন্তু ইউসুফার দেন সে ইসুফ আলাহিস্লাম বলছেন ইলা তোমার রবের কাছে এই শব্দ পার্থক্যটা আরো সুন্দরভাবে ফুটিয়ে উঠবে আরেকটু পরে যখন আলোচনায় সামনের দিকে আমরা যাব সেখানে দেখা যাবে ইউসুফ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 এবং এরপর ইসফাম বলছেন আমার রব তাদের ছলনা সম্পর্কে খুব ভালোভাবে জানেন এখানে রব না বলে তোমার রব শব্দের এই অর্থেই কবরে আমাদেরকে প্রশ্ন করা হবে মার রব কে তোমার রব কাজে যারা বর্তমানে দুনিয়ার ক্ষেত্রে দেশের আইন সরকারের আইন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 তাদের রব হয়ে যাবে সেই সমস্ত নেতা রাজা বাদশাহ প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীরা যাদের সম্পর্কে কবরে প্রশ্ন করা হবে কে তোমার রব মার রুক এই সমস্ত ব্যক্তিদের জন্য দুর্ভোগ আর আফসোস ছাড়া কিছুই নেই আল্লাহ আমাদেরকে রব শব্দের সঠিক অর্থ বুঝার তাও ফিক দান করেন আমিন সুতরাং আমরা ফিরে যাচ্ছি সেই ঘটনার দিকে যখন ইসুফ আসলাম কারাসঙ্গীকে বলছেন তোমার রবের কাছে গিয়ে আমার কথা বলো রব বলতে এখানে মিশরের বাদশাহো হয়েছে ইসুফ আল্লাহামকে জেলে ঢুকিয়েছিল মিশরের আজিজ প্রধানমন্ত্রী সে ছিল বাদশাহ পরে দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি কাজেই ইসুফ আলাহিস্লামের মুক্তির ব্যাপারে যদি কারো কাছে আবেদন করতে হয় সেটা সরাসরি বাদশাহ কাছে করতে হবে যাতে করে বাদশাহতো তার ব্যাপারে সত্য ঘটনা জানবেন কিংবা তদন্ত করে তাকে মুক্ত করে দিতে পারেন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 কিন্তু শয়তান তাকে তার রবের কাছে কথা বলার বিষয়টিকে ভুলিয়ে দিল ফলে আরো কিছু বছর ধরে সে কারাগারে থাকল শয়তান তাকে ভুলিয়েছিল। এর অর্থ কি এই আয়াতের দুইটি ব্যাখ্যা রয়েছে এক নম্বর শয়তান সেই ব্যক্তিকে ভুলিয়ে দিয়েছে যখন সেই ব্যক্তি জেল থেকে ছাড়া পেল এবং বাদশাহ একজন ঘনিষ্ঠ ব্যক্তি হয়ে উঠল প্রাসাদে ফিরে আসলো প্রাসাদের নানা রকম বিলাসিতা চাকচিক্যের মধ্যে এসে সেই সুফল আসলামের বিষয়টি সম্পূর্ণভাবে ভুলিয়ে গেল বা শতান তাকে ভুলিয়ে দিল দ্বিতীয় আরেকটি ব্যাখ্যা হচ্ছে ইউসুফ আলাহিসাম তিনি সরাসরি একমাত্র আল্লাহর কাছে চাওয়ার পরিবর্তে একজন ব্যক্তির কাছে সাহায্য চাইছেন যাতে করে সে বাদশাহ দরবারে ইউসুফ আলাহিস্লামের জন্য সুপারিশ করে আল্লাহ মোহাম্মতআর দ্বারস্থ না হয়ে তিনি বাদশাহ দ্বারস্থ হওয়ার ইচ্ছা প্রকাশ করলেন কাজী শয়তান ওই ব্যক্তিকে এই বিষয়টি ভুলিয়ে দিল এবং এই ভুলের কারণে ইসুফ আলাহিস্লামকে আরও বেশ কিছু বছর কারাগারে বন্দি থাকতে হল এই বিষয়ে তাপসির গ্রন্থে আমরা পাই কিছু বর্ণনা এসেছে ইব্রাহিম তিনি ইসুফুলের কাছে কে তোমাকে আল্লাহ কে তোমাকে আল্লাহ কে তোমাকে যথাযথ পরিবেশে বড় হওয়ার সুযোগ দিয়েছেন এবং সম্মানিত করেছেন তিনি বলেছেন আল্লাহ কে তোমাকে আদিজের স্ত্রীর ফিতনা থেকে রক্ষা করেছেন তিনি বলেছেন আল্লাহ এরপর ইব্রাহীল তিনি বলছেন যদি আল্লাহ তোমাকে এই সবগুলো বিপদ থেকে উদ্ধার করে থাকেন তাহলে কিভাবে তুমি পারলে কারাগার থেকে মুক্তি হওয়ার জন্য আল্লাহ দ্বারস্থ না হয়ে আল্লাহ যে শব্দ নির্বাচন করেছেন সেটা হচ্ছে বিদ্যাশী নিন আরো বেশ কিছু বছর তাকে কারাগারে থাকতে হল এখানে লক্ষণীয় যে ইউসুফ আল্লাহ সাল্লাম এই ক্ষেত্রে আল্লাহর কাছে দোয়া না করে বাদশার কাছে করেছিলেন এটা বলা ভুল হবে এটা ভুল বরং ইউসুফ আল্লাহলাম আল্লাহর কাছেই দোয়া করেছেন কিন্তু তিনি মানুষের কাছে সাহায্য আশা করেছিলেন তিনি বাদশার সাহায্য কামনা করেছিলেন যেটা আল্লাহ পছন্দ করেননি এবং আল্লাহ তাকে আরো বেশ কিছু বছর কারাগারে বন্দী রাখার মাধ্যমে এই বিষয়টি শিক্ষা দিয়েছেন আম্বি আলহিমসাল্লাম তারা যখন কোন ভুল করে ফেলেন আল্লাহ মোহাম্মতাল্লাহ সেই ভুলকে তাদের জীব দশাতেই সুধরে দেন সংশোধন করে দেন যেন আমাদের জন্য এমন একটি শিক্ষা থাকে যেটা ভুল ত্রুটি নবী নবিরাসুলরা যখন এই দুনিয়া ছেড়ে চলে যান তারা যে মেসেজ বার্তা এবং শিক্ষাকে শিক্ষাকে আমাদের সামনে রেখে যান সেটা হয় একটা নিখুদ বার্তা যেখানে কোন খুদ বা ত্রুটি নেই একটি স্পষ্ট মেসেজ তারা আমাদের সামনে রেখে যান এই জন্য নবীরাসুলদের ভুলগুলো কেলা সময় তাদের জীব দশাতেই সুদরে দেন যাতে পরবর্তী মানুষদের জন্য একটি নিখুদ শিক্ষা বার্তা রয়ে যায়